الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عضوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به হায়দা হুয়াদুয়া তেলাওয়াত কোরআন ফহা ও আদা বুহা সম্মানিত প্রবাসী বাংলাভাষী ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার বারোতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল করিম তার তেলাওয়াত তেলাওয়াতের ফজুলত এবং তেল আদব সমূহ সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধগণ। এই কোরআন করিম হচ্ছে সেই কোরআন করিম যা কিনা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য সর্বশেষ আসমানী কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব এরপরে আর কোন আসমানি কিতাব এ দুনিয়াতে আসবে না আসমানি কিতাব নাজির হওয়ার সিলসিলার আব্বুল আলমিন কোরআনুল করিম নাজির মাধ্যমে বন্ধ করেছেন সম্মানিত ভাইরা। সুপ্রিয় বন্দুগণ রাসুল সাল্লি ওসাল্লামের সর্বশ্রেষ্ঠ মোরজা হচ্ছে আল্লাহ তাল পক্ষ থেকে এই কোরআনুল করিম সুতরাং সেই কোরআনুল করিমের ব্যাপারে কিছু কথা অত্যন্ত জরুরি কিছু কথা আমাদের জানা দরকার আর পবিত্র মাহে রমজান হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে কোরআন করিম আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা বলছেন শাহরুর রম আল্লাফিহ কুরআন হুদাল্লিনাজ ওবাইনা হুদা উল ফুরকান রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ আর হেদায়তের পরিপূর্ণ বর্ণনা করার জন্য সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে পার্থক্য সৃষ্টি করার জন্য সুতরাং সেই কোরআনের কোরআন নাজিলের মাসে কোরআনকে নিয়ে কিছু কথা বলা অত্যন্ত জরুরি এবং জরুরি কিছু কথাই আমি বলার চেষ্টা করব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ একুশ নম্বর যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে পাঠ করে তারাই তৎ প্রতি ইমান রাখে অর্থাৎ কোরআন আমি যাদের প্রতি নাজিল করেছি সেই ইমানদার যারা সঠিকভাবে ভাবে কোরআনকে তালাওয়াত করে তারাই তো মূলত প্রকৃতপক্ষে সম্মানিতাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি अतएव से कुरानी सब सम्मानित भैया जो ब्यक्ति कुरानी पढ़ल तेलावत करलो दस टीक रही दस टीक रही এবং তিনি বলেন যে আমি অক্ষরে আলিফুল দশটি করে নাকি দেওয়া হয় এটা বিশাল ব্যাপার সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই কোরআনের প্রতি আমাদের কিছু ভাইদের কিছু অবহেলা দেখা যায় কি দেখা যায় বছরের পর বছর চলে যাচ্ছে প্রয়োজনও অনুভব করেনাণকে বর্জন করে রাখে পরিত্যাগ করে রাখে নাই ঠিক নয় শুধু নিজেই কোরআন তেলাওয়াত করতেন না বরং কখনো কখনো সাহাবিদেরকে আদেশ করে তিনি নিজে তেলাওয়াত শুনতেন এবং এর দ্বারা প্রভাবিত হতেন এ ব্যাপারে সহি রয়েছে একবার আল্লাহ রসুল সাল পড়তে বললেন হ্যাঁ তুমি তেলাওত করো আমি অন্য থেকে কোরআন শুনতে পছন্দ করি অথবা আবদুল্লাহিন মাসুদ রহু তিনি সুরা সুরা নিসার থেকে কিছু আয়তলা করলেন তিনি যখন এই আয়তের কাছে থামলেন তখন রসদ আলাম তাকে বলে থামিয়ে দিলেন এবং তিনি তাকিয়ে দেখলেন রসুদ আলী সাল্লামের চোখ বে বে প্রাণী বেরিয়ে আসতেছে এই আয়তের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে তেলাওয়াত নিজে যেমন করব তেমনি ভাবে যারা ভালো তেল করতে পারে তাদের কাছ থেকে তেলাও শুনবো অর্থাৎ তাদের কাছ থেকে তেলাও শুনে তার অর্থ অনুধাবন করে তার দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করব যেটা রসল আল্লাহ নিজে করেছেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি বরং কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে অধ্যয়ন করতে হবে কোরআনকে স্টাডি করতে হবে কোরআন গবেষণা করতে হবে কোরআন থেকে শিখতে হবে কোরআন থেকে বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা সোআদের 29 নম্বর আয়াতে বলেন কিতাবুন আনซাল্লাহু আলাইকা মুবারাকুল লিইয়াদাব্বুরু আয়াতিহি ওয়াল ইয়াতাদাক্কারু উলুল আলবাব সেই কিতাব যা আমি বরকুতময় বরকুতময় সেই কিতাব করেছি আর জ্ঞানী সম্প্রদায় সেখান থেকে উপদেশ গ্রহণ করবে রবুল আলমিন এই আয়াতের এই আয়াতের কারিমার ভিতরে যে কথাটি উল্লেখ করেছেন তা হচ্ছে তারা কোরআন যেমন তেনাওয়বে তেমনি ভাবে কোরআন নিয়ে তারা গবেষণা করবে এবং কোরআন থেকে তারা উপদেশ গ্রহণ করবে গবেষণা করবে না নাকি তাদের অন্তরের উপরে তালা লেগে আছে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং কোরআন শুধুমাত্র তালাত করলে চলবে না কোরআনের অর্থ জানার চেষ্টা করতে হবে বলবেন আল্লাহাল এবং রসুল বলবেন হে আমার প্রতিপালক নিশ্চয় আমার সম্প্রদায় এই কোরআন পরিত্য বস্তু হিসাবে গ্রহণ করেছিলাম অভিযোগ করবেন কামাত এমন ব্যক্তিদের বিরুদ্ধে যারা কোরআন গ্রহণ করে না করে না কোরআন অনুযায়ী আমল করে না এবং কোরআন নিয়ে গবেষণা না। সুতরাং আসুন আমরা অনুযায়ী আমল করার চেষ্টা করি কোরআন নিয়ে চিন্তা গবেষনা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন তৌফিক্লাহ ও সাল্মী ও